রহমেন রি ফলি توعدون لصادق তি উসর ফেল মুম দানি কসম ঝঞ্ঝা বায়ুর অতপর বোঝা বহনকারী মেঘের অতপর মৃদু চলমান জলজানের অতপর তোমাদের কি ফেরে তোমাদের অবশ্যই ইনফ অবশ্যম ভাবি পথবিশিষ্ট আকাশের কসম তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছো যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফিরায় অনুমানকারীরা ধ্বংস হোক যারা উদাসীন ভ্রান্ত তারা জিজ্ঞাসা করে ক্যামত কবে হবে যেদিন তারা অগ্নিতে পতিত হবে তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে আল্লাহ ভীরা জান্নাতে ও প্রস্রবনে থাকবে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 এমতো অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালন কর্তা তাদেরকে দেবেন নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্ম পরায়ণ তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল فَسِيكُمْ افلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فـ ورب السماء والارض انه لحق مثل ما انكم تنطقون विश्वकारी पृथिवीते निदर्शन तुम्हें तुमरा कि अनुधावन करा आकाशे तुम रिजिक और सबकिछ नवमंडल भूमंडल पालनकर् कसम तुम्हारे कथाार्तार मत ही सत्य আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক ই অতপর সে গৃহে গেল এবং একটি ঘৃতে পক্ষ মোটা গোবচ্ছ নিয়ে হাজির হল সে গোবচ্ছটি তাদের সামনে রেখে বলল তোমরা আহার করছো না কেন